ইবি পায়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 لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم سل على محمد وعلى آل محمد সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহর আলমিন মানুষকে সম্পদ দিয়েছেন মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন অনেক ন্যাম উদ্যান করেছেন অনুগ্রহ করেছেন মানুষকে আল্লাহরুল আলমিন নিজেই সামর্থ্য দিয়েছেন আর এই সামর্থ্যের আলোকে আল্লাহর রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির পথে মানুষকে সাধমত চেষ্টা এবং সাধনা করার নির্দেশও আল্লাহর রব্বুল্লা আলমিন মানুষকে দান করেছেন হযরত রসুল আকরম সাল্লাহ আলিহি আসাল্লাম আল্লাহর রবুল্লা আলমিনের এই নির্দেশনার আলোকে একটি সমাজ গঠন করেছিলেন পূর্ণাত্তা হযরতে সাহাবাহকরাম যারা নবীজি সাল্লিহি আসাল্লামের সেই শিক্ষাকে তারা ধারণ করেছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনে তাদের যে উদগ্র বাসনা তাদের যে সীমাহীন আগ্রহ তা সত্যিকার অর্থেই দুনিয়ার মানুষের জন্য একটি উত্তম অনুকরণীয় এবং অনুপ্রাণিত হওয়ার মতো বিষয় যে আয়াত খান আমিয়াসকে তিলত করলাম সুরত আল ইমরানের আয়াতে করিম আর মধ্যে আল্লাপাক রব্বুল্লা আলামিন মুমিন এবং মুসলিমদেরকে লক্ষ্য করে ঈর্ষাদ করলেন তোমরা পরিপূর্ণ কল্যাণ এবং পরিপূর্ণ যে তোমাদের ভালো কাজ করার লক্ষ্যমাত্রা সেটা তোমরা ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না পূর্ণাঙ্গ নেকি তোমরা ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা হাত তুমফুকুম ইম্মা তহিব্বুন তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করবে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আল্লাহর পথে ব্যয় করা আল্লাহ রব্বুল আলমিনের পথে আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর দেয়া যান মাল ব্যয় করা এটা আল্লাহ রব্বুল আলমিনের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তবে এখানে আল্লাহর রব্বুল আলমিন আল্লাহর পথে শুধু সম্পদ ব্যয় করাকেই আল্লাহ রাব্বুল আলমিন এখানে চূড়ান্ত সীমা বলে আখ্যায়িত করেননি বরং আল্লাহর পথে সম্পদ ব্যয় করার ক্ষেত্রেও একটি বিশেষ লক্ষ্যমাত্রাকে আল্লাপ নির্ধারণ করেছেন সেজন্য মিম্মা তহিব্বুন প্রিয় সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে যে সম্পদের চাহিদা নিজের কাছে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বন্দার কাছ থেকে আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন ত্যাগ এবং কুরবানি দেখতে চান আল্লাহর প্রতি তার আগ্রহটা কত বেশি সেটা আল্লাহাক রব্বুল আলামিন দেখতে চান কোরআনে পাখের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন একাধিক জায়গাতেই এই বিষয়টিকে আল্লাহ রব্বুল আলমীন নির্দেশ করেছেন শুধু আমি কিছু দিয়ে দিলাম এতেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন হবে না সুরতুল হাসরের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন। অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে ব্যাপারটি ব্যাখ্যা করেছেন বর্ণনা করেছেন যারা ইমানদার প্রকৃত যারা ইমানদার তাদের বৈশিষ্ট্যটা কেমন হবে কানা বিহিম যে তারা নিজেদের একান্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিজের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আল্লাহ রবীনের পথে ব্যয় করার ক্ষেত্রে এবং আল্লাহর বান্দাদের প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতাকে তারা অতিক্রম করে যায় অর্থাৎ নিজের অভাব থাকলেও অন্যের অভাব পূরণের ক্ষেত্রে তারা এটাকে অজুহাত হিসেবে দাঁড় করায় না বরং তাদের আন্তরিকতার মাত্রাটা থাকে এই যে নিজের অভাবকে তারা পেছনে ফেলে অন্যের অভাব পূরণের ক্ষেত্রে তারা অগ্রসর হয়ে যায় সুরতুল হাসের আয়াতের অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয় নবী করিম সল্ল্লা আলি আসাল্লামের নিকট হঠাৎ অপ্রস্তুত অবস্থায় মেহমান চলে আসলো। রাতের বেলায় মেহমান এখন এই মেহমানদের খাদ্য খাবারের ব্যবস্থা করা প্রয়োজন মদিনাতে অভাব নবীজির ঘরেও অভাব আল্লাহ নবী প্রথমেই স্বাভাবিকভাবে নিজের ঘরে খবর নিলেন মেহমানদারি করার মতো কোনো আয়োজন আছে কিনা কোনো উপায় আছে কিনা নবীজির কোনো স্ত্রীর ঘরেই কোনো আসবাজ মুতা মধ্যে থেকে কারো ঘরেই মেহমানদেরকে আপ্যায়ন করার মতো কোনো উপায় ছিল না আল্লাহ নবী ঘোষণা করলেন সাহাবিদের মধ্যে যে তোমরা যার যার সাধ্য এবং সামর্থ্যের আলোকে মেহমানদেরকে যার যার বাড়িতে নিয়ে যাবে হজরত আবু তালহা আনসারি রাজি আল্লাহ তাল আনহ তিনি নবীর মেহমানকে নিজ বাড়িতে নিয়ে গেলেন নিয়ে স্ত্রীর কাছে বললেন যে নবীজির পক্ষ থেকে মেহমান এসেছে কাজেই ঘরে আমাদের সাধ্য এবং সামর্থ্যের যতটুকু আছে সবটুকু উজাড় করে তার আপ্যায়ন করতে হবে স্ত্রী বললেন যে মেহমানদের কি করবো আমাদেরই তো খাবার আয়োজন নেই ঘরে যতটুকু খাবার আছে সেটা দিয়ে আমাদের বাচ্চাদের খাবারের ব্যবস্থা হতে পারে নবীর সাহাবি আবু তাল হারাজি আল্লাহ তালানহ স্ত্রীকে বললেন যে দেখো আল্লাহ নবীর পক্ষ থেকে মেহমান কাজী আমরা আজকে আমাদের অভাবকে আমাদের নিজেদের খুদাকে আমরা আজকে নিয়ন্ত্রণ করব। আমাদের ক্ষুধা নিবারণ না করে নবীজির মেহমানকে আমরা আজকে অগ্রাধিকার দিব কৌশল হিসেবে বললেন সন্তানদেরকে আদর্শ সোহাগ করে ভুলিয়ে ভালিয়ে ঘুম পারিয়ে দাও আর খাদ্য যেটুকু আছে সেটুকু সবটুকুই প্রস্তুত করে মেহমানের সামনে উপস্থিত করে দাও তৎকালীন আরবীয় সভ্যতা মেহমান এবং মেজবান একসঙ্গে খেতে বসতে হয় আনসারি দম্পতি তারা কৌশল করলেন যে যে কোনো কৌশলে খাবার আমরা না খেতে বসলে তো মেহমান আমাদের সঙ্গে বসবে না তাই আমরা বসবো ঠিক কিন্তু কৌশলটা এমন করব যেন খাবারটুকু মেহমান খেতে পারে এবং কৌশল করে খাবার দিয়ে ঘরের যে চেরাগ সে চরাক এটাকে ঠিক করার অজুহাত দিয়ে কৌশলে চেরাগ নিভিয়ে দিলেন এবং বলেন অন্ধকারেই খেতে হবে একটু কষ্ট করে আমরা অন্ধকারেই খেয়ে নিই মেহমানকে নিয়ে আনসারি দম্পতি খেতে বসলেন কিন্তু অন্ধকারের মধ্যে ঘটনা যা ঘটল বাড়ির দুজন স্বামী স্ত্রী তারা আসলে প্রকৃত অর্থে খাবার গ্রহণ করলেন না শুধু মেহমানের সঙ্গে হাত নাড়লেন মুখ নাড়লেন মেহমান তো মনে করছেন যে আমিও তারাও খাচ্ছেন শুধু মেহমানকেই তারা খাবারটু খাইয়ে মেহমানের খুদা নিবারণ করলেন আল্লাহর নবীর পক্ষ থেকে আগত মেহমানের তারা এভাবে আপ্যায়ন করে আল্লাহর রসুল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে তারা ভূমিকা পালন করলেন রাতের অন্ধকারে ঘটনা ঘটল তিনজন খাবার খেলেন মেহমান নিজে উপলব্ধি করতে পারলেন না ব্যাপারটা কি ঘটল কিন্তু আলিমুল কায়ব রব্বুলা আলমিন যিনি সর্বজ্ঞানী যিনি আলিম বিফি সুদুর তার কাছ থেকে তো গোপন হয়নি সকালবেলা ফজরের সময় যখন আবু তালহান সারি রাজি আল্লাহ তালানহ আল্লাহনবীর দরবারে ফজরের নামাজের জন্য হাজির হলেন নবী করিম সল আলিহি আসাল্লাম ডাক দিয়ে বললেন যে দেখো গত রাত্রে তোমরা মেহমানকে সন্তুষ্ট করার মেহমান প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে নিজেদের খুদার এবং নিজেদের অভাবকে তোমরা পিছনে ফেলে মেহমানের চাহিদাকে তোমরা প্রাধান্য দিলে ব্যাপারটি আল্লাহ আল্লাপাক রব্বর আলমিনের নিকট বড়ই পছন্দনীয় হয়েছে আল্লাহর আলমিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ ফুসিহিম ওলাউ কানবহিম খাসা সাহ যে সাহাবা কালাম এবং প্রকৃত ইমানদার তাদের বৈশিষ্ট্যই হলো এটা যে তারা নিজেদের শত অভাব থাকতেও অন্যের অভাবকে তারা নিজেদের অভাবের উপর প্রাধান্য দেন এটাই হল পুণ্য অর্জন করার আল্লাহর পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গদিক নির্দেশনা আজকে আমরা অন্যের অভাব পূরণ করবো তো দূরের কথা অন্যের মুখের গ্রাস তুলে নিয়ে আমরা আমাদের ভোগ বিলাসীদের আয়োজন করি আজকে সমাজে ভোগবাদী এই চরিত্র আমাদের ব্যক্তি এবং সমাজকে আজকে একটি অশান্তির সমাজে পরিণত করেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা পুণ্য অর্জনের পথে পুণ্যাত্মূর্ব সুরীদের এ সকল আগ্রহ এবং ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আরও কিছু আলোকপাত আমরা করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে ছোট্ট একটু বিরতি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ মাদানি অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে আর আমার কারণুল্লাহাত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা বিরতির আগে একটি বিষয় আলোচনা করছিলাম যে অর্থাৎ আল্লাপাক রব্বুল্লা আলমিন আল্লাহর যে সন্তুষ্টির মাত্রাটা সেটা শুধুমাত্র অর্ডিনারি কিছু করে দিলেই হয় না বরং নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে হয় সামর্থ্যের সবটুকু উজাড় করার শেষ মাত্রাটাতেই আসলে প্রকৃত অর্থে আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি পাওয়া যায় বিষয়টি আরও সুস্পষ্ট ভাষায় সুরে আলে ইমরানে আল্লাপাকবুল আলমিন ঘোষণা করেছেন লাংতানা রুল বির্রা তোমরা পরিপূর্ণ নেকি এবং পরিপূর্ণ কল্যাণ তোমরা লাভ করতে পারো না হাত্তা তুং ফিকুম ইম্মা তো যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসগুলোকে প্রিয় সম্পদকে আল্লাহর পথে তোমরা ব্যয় না করো বুখারি শরীফের হাদিসে বর্ণিত হয় এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজির অনেক সাহাবা সাহাবায়করাম বিশেষ করে আবু তরহান সারি রাজি আল্লাহ তাহুর কথা বর্ণিত হয় যে তিনি নবী আকরাম সাল্লাহ আলহামের আসলেন এসে বললেন আল্লাহ আল্লাহ তো বলছেন যে প্রিয় সম্পদ ব্যয় না করলে পরিপূর্ণ নেকি অর্জন করা সম্ভব হবে না এবং আল্লাহর পূর্ণ সন্তুষ্টি লাভ হবে না আমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন ওয়াইনা আহাবা আমি ইয়া বাইরুহা আর আমার এই প্রিয় সম্পদগুলোর মধ্যে অন্যতম একটি প্রিয় সম্পদ হলো বাইরুহা নামক একটি বাগান যেটি মসজিদে নববীর মুখোমুখি অবস্থিত ছিল নবী আকরম সাল আলি আসাল্লাম মাঝে মাঝে সেই বাগানে যেতেন এবং সেখানে সুপেয় পানির একটি কূপ ছিল সেই কূপ থেকে তৃপ্তি সহকারে নবী করিম সাল্লাহ ভাই আলি আসলাম করতেন এই সম্পদটি ছিল আবু তালহা রাজি আল্লাহ তালাহ আনহুর অন্যতম একটি প্রিয় সম্পদ তিনি বলেন ইয়ারসুর আল্লাহ আল্লাহ যখন বলছেন প্রিয় সম্পদ ব্যয় না করলে পরিপূর্ণ মাত্রা অর্জন করা সম্ভব হবে না তো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং পরিপূর্ণ নেকি হাসিল করার উদ্দেশ্যে আমি আমার এই প্রিয় সম্পদ আল্লাহর পথে ব্যয় করার সিদ্ধান্ত নিয়ে নিলাম সুবাহ আল্লাহ সুতরাং হিয় রসুল আপনি এই সম্পদ আমার এই দান গ্রহণ করে এটাকে কোন খাতে আপনি ব্যয় করবেন সেটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন নবী আকরম সাল আলী আসাল্লাম অত্যন্ত আনন্দচিত্তে তার প্রিয় সাহাবি আবু তালহার আনসারি রাজি আল্লাহ তাল আনহুর এই বাগান सम्पद के ग्रहण करबू तला निकटा जा भाई जरा अभाव तरह मध्य बंटन दिलेंबु तलाजे प्रिय सम्पद व्यय निजे प्रिय बागान आल्ला पथे दिए नेकूर्ण मात्रा स्पर्श कर चेष्टा करी अर्जन कर একটা উদগ্র বাসনা একটা আগ্রহ আল্লাপা আকরব্বর আল আমিনের কাছে এই আগ্রহটা অনেক বেশি মূল্যবান সম্পদকে কতটুকু দিল সম্পদের পরিমাণ এটা আল্লাহ আল্লাপা আকরব্বর আলমিনের কাছে অবশ্যই ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হল কে সন্তুষ্ট করার যে আগ্রহ এবং তার যে বাসনাটা আল্লাপা আকরবরুল আলমিন দেখতে চান এই জন্যই হাদিসে পাকের মধ্যে স্বাদ হয়েছে ইলা ইন আল্লাহ ইংজুরুম্লা আল্লাহ রাবুল্লা আলমিন তোমাদের বাহ্যিক আকার আকৃতি সম্পদের পরিমাণ এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বিবেচ্য বিষয় নয় বরং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বিবেচ্য বিষয় হল তোমাদের অন্তর তোমাদের হৃদয়ের যে আন্তরিকতা মনের যে আগ্রহ এবং সেই মনের আগ্রহ পূরণে তোমাদের যে আমলের এখলাস এবং আন্তরিকতা সেটাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে মূল বিবেচ্য বিষয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা আমাদের জীবনে এমন অনেক নেক এবং ভালো কাজ করার সুযোগ রয়েছে কিন্তু আমরা আসলে কতটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে কতটা আগ্রহী সেটাই আমাদের আসলে আমলের আল্লাহর নিকট গ্রহণযোগ্যতার মাত্রা নির্ধারণ করে দিবে এই জন্যই হাজরাতে সাহাব একরাম নবীর সাহাবিগণ তারা যেইভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তারা উদগ্র বাসনা নিয়ে কাজ করতেন আগ্রহী হয়ে তারা কাজ করতেন আমল করতেন সেই আগ্রহটার অভাব আজকে আমরা অনেক সম্পদের মালিক কিন্তু নবীজির প্রিয় সাহাবিদের মতো সেই আগ্রহ নেকি উপার্জন করার প্রতি সেই যে একটি উদগ্র বাসনা অন্তরের মধ্যে একটি যে স্পৃহা সেই স্পৃহা তার আজকে বড় অভাব সাহাবে এক রাম যখন আল্লাপাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন যে আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করলে আল্লাপাক রব্বুল আলমিন সন্তুষ্ট হন তখন অনেক সাহাবি সম্পর্কে हदीसर मध्य वर्णित होने जा रा अभावी को पसा नहीं दान कर मत कल्ला अर्जन करते दान करते तरह का दान करारामर्थ्य ना था थे एमन अनेक सहबी बजारे चले गए बजारे गा कमला खेटेन बोझा माथा बहन करश्रम करश्रम कर बोझा बहन कर जत्सामान्य सम्पद उपार्जन कर आल्लर पथे दान खैरत करारदा करारा तरसना पूरण कर आल्ला सन्तुष्टि अर्जने ता सचेष आग्रह नेक कग्रह आल्ला सन्तुष्टि अर्जन करार प्रति आग्रह ये आग्रह जख चूड़ मात्रा था तोट्ट एक आमल से आल्लाकबर आलमीन निकट অনেক বেশি গুরুত্ব পায় অনেক বেশি মর্যাদা পায় এই আমরা জানি হাজরতে আউু ফকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ আনহু তিনি তবুক যুদ্ধের সময় যখন নবী আকরম সাল আলী আসাল্লাম বলেছিলেন তোমাদের কার কাছে কি আছে কি দিতে পারো তোমরা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আউু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ আনহু দিয়েছিলেন পরিমাণ খুব বেশি ছিল না সম্পদের অঙ্ক অনেক বড় ছিল না मन आग्रह उत्साह त्याग कर त्यागर जो मानसिकता से सब बिल्कुल स्वल्परिमान जम्पद छो समस्त सम्पद एकत्रित नबी अकरम सल सल्ला अलहसल्लम दरबारे जमाला नबी जिज्ञसा करबू बकर तुम्हें कतटुकु को सम्पद एने कतटुकू रेखे বলেছেন আমার যা সম্পদ ছিল সবটুকুই আমি আল্লাহর দরবারে হাজির করে দিয়েছি আল্লাহ নবীর কাছে আমি তুলে দিয়েছি জিজ্ঞাসা করলেন তাহলে তোমার পরিবার পরিচালনার জন্য সংসারের জন্য ঘরের জন্য কি রেখে এসেছে তিনি বলেছেন আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছে এটি হয়তো আবু পাখের সিদ্ধিক রাজি আল্লাহ দ্বারাহ পক্ষে সম্ভব হয়েছে এটা সকলের পক্ষে সম্ভব না কিন্তু এখান থেকে একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি সেটা হলো এই जर हृदय जो आंतरिकता आल्ला सन्तुष्टि अर्जन करारती आग्रह आंतरिकता बसना यहाँ जत बी मात्रा थकबे सम्पेमाण दिए आल्ला रब्बुल आलमीन काुष्टि अर्जन करा जाए अंतर आंतरिकता दिए प्रकृत अर्थे आल्लाबुल आलमीर सन्तुष्ट चूड़ान मात्रा के स्पर्श करा जाए हजराते साहब इकराम मध्य এই বিষয়টাই সর্বাধিক মাত্রায় ছিল এই জন্যই এক হাদিসের মধ্যে নবী আকরম সাল আলিহিমের সাদ করেছেন জাহাবান তোমাদের কেউ যদি পরবর্তীতে আগত কোনো উম্মত যদি উহুদ পাহার পরিমাণ স্বর্ণ ব্যয় করে তবু আমার যারা সাহাবি তাদের সামান্য পরিমাণ এক সাপ পরিমাণ তাদের জব গম ইত্যাদি দান করার সম পর্যায়ে পৌঁছতে পারে না এমনকি তার অর্ধেক না কারণটা কি কোথায় ঐহুৎ পাহাড় সম স্বর্ণ আর কোথায় সামান্য অল্প পরিমাণ জব গম ইত্যাদি আসল ব্যাপারটা হলো এই যে নবীর সাহাবিগণ সাহাবে এখরাম রদি আল্লাহ তালিন তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তাদের সাধ্য এবং তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে আন্তরিকতার সঙ্গে সম্পূর্ণ আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ সন্তুষ্টি সর্বোচ্চ মাত্রা স্পর্শ করার জন্য তারা সচেষ্ট ছিলেন এই জন্য আমরা এই ব্যাপারে যত্নশীল হব আল্লাহ পাকবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে নেক আমল করার পিছনে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করব আমল এবাদত করার ক্ষেত্রে দান খয়রাত করার ক্ষেত্রে মানুষের সহযোগিতা করার ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কোনো কাজের পরিমাণ দেখবেন না বরং আল্লাহ রব্বুর আলমিনের নিকট প্রধান বিবিচ্য বিষয় হবে আমাদের হৃদয়ের আন্তরিকতা এবং একাগ্রতা আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পিছনে সর্বোচ্চ মাত্রায় আন্তরিকতা পোষণ করার আন্তরিকতার সাথে কাজ করবার তৌফিক দান করেন সকলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা নিমিত্ত হই সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে কামনা করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুন ও আখরুদ আহ্বানা আনহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কখনও কয়েক ফোঁটা পানি একজনের ত্রিশকে মেটাতে পারে कखो एक सहाजे हाथ मानुषर मुखे हसीि फोटाते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 মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দি 20 টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়ার্টান কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও ডিজেবি ডাবল টু আইব্যাং জিবি52 এলওআইটি 3096340102492 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার